মানবতার সমাধান বাংলা আয়োজন উপভোগের জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে বসেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও আমাদের মাঝে আছেন ডক্টর হাফেজুল্লাহ এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ এবং আছেন ডক্টর জাকারিয়া আসসালাম রয়েছেন শেখ আব্দুম রহমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা কামতের মাঠের সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের সামনে একটি উপস্থাপনা যেখানে আল্লাহ সুবাহ আহ তালা জাহান নামে শুরুতেই তিনজন ব্যক্তিকে হাজির করবেন এবং তাদের দ্বারাই যাহান নাম পূর্তি শুরুটা করা হবে সেই তিন হতভাগ্য ব্যক্তি কারা আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হই আল্লাহ তোমার কাছে পানা চাই আসুন পুরা ঘটনা আমরা শোনার জন্য শেখ আব্দুল আজাক বিন ইউসুফের কাছে যাই আলহামদুলিল্লাহ আল্লাহাম আপনি যে হাদিসটি পেশ করার জন্য বলেছেন তা আসলেই বেশ কিছু মানুষের জন্য অতীব ভয়াবহ যা মানুষের ভাবায় একান্ত জরুরি আবহরায় তাল বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন প্রথমে বিচার হিসাবে যাকে পেশ করা হবে বিচার করার জন্য যাকে নিয়াসা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহর পথে শহীদ করা হয়েছে ফ উতিয়ে বিহি তাকে বিচারের মাঠে নিয়ে আসা হবে ফার আফাহার আ তার সামনে তার অতীতের যত কর্ম করেছে ভালো হিসাবেই করেছে সেইগুলি তার সামনে পেশ করা হবে পেশ করা হলে সে চিনতেও পারবে সে নিয়ামতগুলি চিনতে পেরে আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন যে মা আমা ফিহে তুমি এসব নিয়ামত পাওয়ার ব্যাপারে কি আমল করেছো এই সফলতা পাওয়ার ব্যাপারে তুমি কি আমল করেছ তখন সে বলবে কাতালতো ফিকা হাত উস্তুসেদ আমি তো তোমার পথে জেহাদ করেছি আল্লাহর পথে জেহাদ করে এমনকি শহীদ হয়ে গেছে নিজের জীবন বিসর্জন দিয়েছে ফায়ুকাল তখন তাকে বলা হবে কাতালতা কাউকাল আন্না জারি। তুমি যুদ্ধ করেছো এই জন্য তোমাকে যেন মানুষ বলে শক্তিশালী ফাঁকা কিলা সেটা বলা হয়ে গেছে তুমি যেটা চাচ্ছি না সেটা বলা হয়ে যে দুনিয়ার মানুষ তোমাকে বলেছে অনেক কিছু এরকম যোদ্ধা বীর সবকিছু বলে নিয়েছে এরপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে আলি না আদেশ দেওয়া হবে এই যে তাকে মুখের মাধ্যমে ফেলে দেওয়া এবং তাকে নিয়ে যে জাহার নামে নিক্ষেপ করা হোক আল্লাহ তাল আদেশে ফেরস্তাগণ তাকে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে করে উপড়ে উপুর করে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহার নামে নিক্ষেপ করবেন এরপরে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন ওয়া রাজ তা আল্লা ও আল্লামাহু একজন ব্যক্তি বিদ্যা অর্জন করেছে এবং আর একজনকে শিখিয়ে দিয়েছে ফৌতিবে তাকেও নিয়াসা হবে ফারা ফাহাহ তার নিয়ামতগুলি তার সামনে পেশ করে তাকে দেখানো হবে ফারা ফাহাহা সেগুলি দেখে চিনতে পারবে যে হ্যাঁ এগুলি আমার কর্ম তারপরে যখন চিনে নিবে তখন তাকে বলা হবে ফমা আমেল তাফি সব তুমি ব্যাপারে কি আমল করেছ তখনও বলবে তা আল্লাম তো লীলা ওয় আল্লাম তো কারাত আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষকে শিখিয়ে দিয়েছি কোরআন মজিদ পড়েছি কোরআন তেলওয়াত করেছি তখন তাকে বলা হবে হাইকালাহ তাকে বলা হবে তা আল্লাম তা লিলমা লিউক আলহ আলেম তুমি তো বিদ্যা অর্জন করেছি যেন মানুষে বলে আলেম ও কারাতি আলহ আকারি আর তুমি কোরআন মাজিদ পড়েছি জাহান নামে নিক্ষেপ করা হবে অলুন আতা আর একজন ব্যক্তিকে ওখানে পেশ করবেন যাকে সর্ব ধরনের সম্পদ দেওয়া হয়েছে মানে দুনিয়াতে সম্পদের যত দিক আছে তারপর আল্লাহ আমি এমন কোনো পথ ছাড়িনি যেই পথে খরচ করলে তুমি খুশি হবে সেই সব পথ আমি খরচ করেছি তাহলে এই কথাটাও বলছি যে তুমি খুশি হবে তুমি খুশি হবে এরকম আমি কোনো পথ ছাড়িনি যেটাতে তুমি খুশি হবে সেটাই আমি করেছি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি এগুলো করেছো লেউকাল আন্নাকা তুমি দানশীল তুমি দানবীর এই কথা তোমাকে যেন বলা হয় এই জন্য তুমি করেছো ফাঁকাত কিলা এটা বলা হয়ে গেছে ফাউমেরাবেহি তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফা সোহেবা তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দেওয়া হবে ঘটনা আপনি আমাদের দর্শকদের উপহার দিলেন শুধু দর্শক শ্রোতা সেই বিভৎস দিনে বাঁচার উপায় কি আমাদের চিন্তার খোরাক হিসাবে আজকে গ্রহণ করা দরকার যে সেদিন আমাদের যাবতীয় আমল কোনো কিছুই যেন রিয়ার অন্তর্ভুক্ত না হয় লৌকিকতা প্রদর্শনের জন্য না হয় সব কিছু যেন খালেজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আসুন এ পর্যায়ে আমরা এ হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয় বা তাৎপর্যপূর্ণ যে সমস্ত আলোচনা সেগুলো শোনার জন্য আমাদের আলোচকবৃন্দের কাছে যাই প্রথমেই ডক্টর জাকারিয়া আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ হাদিস থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হচ্ছে শীত মুক্তি কারণ হচ্ছে হাদিসে যে তিনজন মানুষের শাস্তি আসলো এই শাস্তিটা কিন্তু তারা ভালো কাজ করেছে দেখতে কেউ বলবে না তার খারাপ কাজ করেছে তারা কোরআন পড়েছে তারা দান করেছে তারপর আল্লাহ পর্যন্ত দিয়ে দিয়েছে যে গুরুত্বপূর্ণ যাদের দিয়া জ্বালানো হবে যাদের দিয়ে শুরু করা হবে তাহলে এত মানে মারাত্মক কোন ত্রুটি করেছে যে কারণে তাদের এত বড় শাস্তি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে কারণ আল্লাহ তালা উত্তরও দিয়ে যাতে তোমাকে বলা হয় জওয়াদ তোমাকে যেন বলা হয় দানবীর তোমাকে বলা হয় যে তুমি তোমাকে অর্জনের জন্য সুনাম অর্জনের জন্য দুইটাই কিন্তু শিরকে আসগর এবং এটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয় সিরকে আসগর এবং শিরকে আকবর দুইটাই যে ক্ষমার অযোগ্য এটা এখানে প্রমাণ করে যে শিরকে আসগরও কঠিন সাধারণ গুণের চেয়েও সাধারণ অন্য যে কোনো আল্লাহ ছাড়া অন্য আসগোরা সত্য শপথ করার চেয়ে কারণ আল্লাহ শপথ করলে কি হবে গুনা হবে কবিরা গুণা হবে কিন্তু অন্য কারণ মিথ্যা শপথ করলে কি হবে সিরক হবে সিরকে আসগর হবে সিরিক হওয়াটা তো বোঝা গেল যে কোনো শিরকে আসগর যে কোনো অন্যান্য কবিরে গুণাচ্ছে বড় সুতরাং এই যে যারা তিনজন আমেল কাজ করেছে তারা জীবন দিয়ে দিয়েছে টাকা পয়সা বিলিয়ে দিয়েছে কোরআন পড়েছে তারপরে তাদের পরে নাম হচ্ছে জাহার্নাম এর একমাত্র কারণ হচ্ছে তারা সত্যিকার হচ্ছে আল্লাহ তাওহিদকে বাস্তবায়ন করতে পারেনি আর জান্নাত যদি তাওহিদ না থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই মানে অল্প রিয়া চলে আসা পরিপূর্ণ যে ব্যক্তি দুনিয়ার জন্য আমল করে বলেছেন জন্যই যদি করে কিছু। ইমানদার ছিল এই কাজগুলি করতো না বুকে যাচ্ছে ইমানদার ছিল মুখে কথা বলতো সবকিছু কিন্তু আর শেষ পর্যন্ত ইমান নষ্ট করেছে তাহির নষ্ট হয় নষ্ট করার জিনিস আছে আকিদা নষ্ট হয়ে যায় সিরিক হয়ে যায় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ ডক্টর জাকারিয়া অত্যন্ত সুন্দর আলোচনা আপনি রাখছিলেন দর্শকদের উদ্দেশ্যে শিক্ষণীয় বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইহা দিচ্ছের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো ধারাবাহিক আমরা শুনবো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে আমরা আপনাদের সামনে হবশাল কি যা কিছু করছে তাই আমল হলে, আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखुमर मौलिक ज्ञान प्रतिशनिवार रे आठ टेब सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल्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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি আসাল্লাম এর সুন্নাতে পথ পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার সঙ্গে আছেন এই জন্য অনেক ধন্যবাদ আবারও আমরা আলোচনা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসলাম যে আলোচনাটি হচ্ছিল ক্যামতের ময়দানে যাদের দিয়ে জাহান নামের সূচনা করা হবে যে মানুষদেরকে প্রথম পর্বেই দাখিল করা হবে তাদের তিন ব্যক্তির ঘটনা আমরা শুনলাম কত ভয়াবহ চিন্তা করুন আমরা যে আমুল করি সার্বক্ষণিকভাবে আমাদের দায়িত্ব হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষ আমার প্রশংসা করবে গুণকীর্তন করবে এমনটি হওয়া কখনো উচিত নয় একমাত্র আমার প্রতিপালক আল্লাহ সুবাহ সন্তুষ্ট হবেন এই নিয়তেই করতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক ডক্টর এবি এম হিজবুল্লা সাহেবের কাছে দর্শকদের উদ্দেশ্যে এই ঘটনা থেকে আমি মনে করি যেটাই আসবে সবগুলি শিক্ষার মধ্যে আসবে এর মধ্যে একটা বড় শিক্ষা রয়ে গেছে বান্দা যে কোন আমল করুক যেভাবেই করুক কেউ না জানলেও আল্লাহ জানাল আল্লাহ থেকে কোন উদ্দেশ্যে শহীদ হয়েছে আল্লাহ বলছেন যে না তুমি মানুষ তোমাকে বলবে শহীদ এই জন্য তুমি শহীদ হয়েছো তাহলে তার এই মনের খবর পৃথিবীর কেউ জানল না জানলেন আল্লাহ আমুল বইও এমনি ভাবে যে লোকটা এই কথা বললো যে আল্লাহ তোমার রাস্তায় আমি সব ব্যয় করছি যে সব যে যে রাস্তায় তোমার ব্যয় করল খুশি হোক সে রাস্তায় আমি ব্যয় করেছি কিন্তু তার অন্তরে কি ছিল কেউ জানলো না জানলেন আল্লাহ বললো এমনি ভাবে আরেকটা যে ছিল ই রিয়ার কথা যেটা কারি এটা আমাদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আলমদের জন্য আল্লাহ আমাদেরকে মাফা আমাদেরকে আল্লাহ দান করুন এ যে খেরাত পড়তেছে আর মনে ভাবতেছে মনে মনে যে মানুষের বলবে কত সুন্দর তেলা করতেছে। করতেছে হৃদয় কালা অনেক সময় দেখা দেয় তেলা আবাতে চোখের পানিও মেসে যাচ্ছে মানুষ কাঁদছে কিন্তু তার অন্তরে একটা লাগতেছে যে মানুষ আমাকে আলেম বলবে খিব বলবে আমি দর্শক বিন্দুকে একথা বলতে চাই যে ভাই আমরা যে কোনো আমল করি না কেন সবার কাছ থেকে আমরা লুকোতে পারবো কিন্তু আল্লাহর কাছে লুকোতে পারবো না এই জন্যই আল্লাহনের মধ্যে কি বলেছেন তারা নামাজ পড়তে তাদের এই জন্য এটাই ধাপে ধাপে আস্তে আস্তে চলে যায় এই জন্য আমাদের শিক্ষিত জনেরা যারা আছেন তাদেরকেও কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে আমি কেন শিক্ষা অর্জন করছি সেটা যদি লিল্লাহ হয় তাহলে দিন এবং ইনশাআল্লা যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সেখানেও যদি তিনি কি জানি বলে ভুল করেন তাহলে সেখানেও কিন্তু তিনি আল্লাহর কাছে ধরা মানে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য একটাই পথ সেটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে এখলাসের সাথে হতে হবে রিয়ার জন্য হতে পারবে ইমানের ক্ষেত্রে আমাল এ ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এখলাস হলো ইমানকে শীত থেকে মুক্ত করা এখলাস মানে হলো পিউরিকরণ করা কোন কিছুকে কেফাইন করা আমরা যদি এখানে এই তিন ব্যক্তির দিকে লক্ষ্য করি শুধু তাহলে বুঝে আসবে যে তিনও ব্যক্তি কিন্তু দিনের সর্বোচ্চ পর্যায়ের জি আলেমের মর্যাদা কত বেশি আসছে জি এরপরেও আল্লাহাক সুহান তালা তাদের দুরবস্থা করলে আমরা সাধারণ মানুষের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় রয়ে গেছে তাহলে আমাদের প্রতিটি আমলে কি পরিমাণে এখালাস থাকা দরকার আর এখালাসটা এতটা গুরুত্বপূর্ণ মৌলিকভাবে রসুল আকরম সাল্লাহামিয়া সব আমল নিয়তের উপর নির্ভরশীল এটা বলে ছেড়ে দেননি প্রতিটি আমলকে আলাদা আলাদা উল্লেখ করে মান সাহান ইমান অতএবা আমাদের বিষয়টাকে অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে আমরা যেটা মূল সরমর্ম বুঝতে পারেছি मानुष्ठ कर्म हो सन्तु करा, करा लोक देखो नाम कथाटार बेपारे रसुल्ला लोक देखो रिया अहंकार थके তাহলে আল্লাহ তালা তাকে জাননাতে দিবেন না মুসলিম রাসুলসাল এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর শেষে যেটা বলেছেন এ যাউল মারে এ বেনাপ হন না যে মানুষ হবে আত্ম আর এটাই হবে তার চেয়ে ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম বড় মাধ্যম মানে তিনটা কাজে ধ্বংস হবে প্রবৃত্তি আর একটা হচ্ছে কৃপণতা আর একটা হচ্ছে ধ্বংস হবে যেটাই এখলাসকে নষ্ট করে দেয় যেটাই খলুসিয়তকে নষ্ট করে দেয় এই কথাটাই রসুল সাল্লাহ সাল্লাম একবর বললেন যে আল্লাহরক মিনা আর মিন যান না আমি কি তোমাদেরকে জাহ্নাতের অধিবাসীদের কথা বলবো না আর জাহান নামের অধিবাসীদের কথা বলবো না এই কথা বলে বললেন যে হচ্ছে যারা অহংকারী আল্লাহ এই কথাটাই আল্লাহ বিচার মাঠে যখন জাহান নাম আল্লাহর সাথে ঝগড়া তর্ক লাগিয়ে দিবে। যে জাহান নাম বলবে যে এই অহংকারী মানুষের আমার ভেতরে কেন তখন আল্লাহ তালা বলবেন যে অহংকারী মানুষকে আমি তোমার ভেতরে দিয়েছি যেটা বলছি সেটা হচ্ছে আমরা যারা বিশেষভাবে আলমকারী আল্লাহর কাছে আমরা প্রথমত আবেদন পেশ করি আল্লাহ তুমি আমাদের একনিষ্ঠতা দেয় খলুসিয়াত দান করো আর ওইসব কথা ও কর্ম আমাদের ত্যাগ করতে সুযোগ করে দাও যেগুলিতে অহংকার বা রিয়া প্রকাশ পাবে আমরা ওমার রাজি আল্লাহ থেকে শিক্ষা নিতে চাচ্ছি ওমার তার ছেলে আবদুল্লা কে বললেন যে আবদুল্লাহ আয়েসার কাছে যাও গিয়ে বলো যে রাসুলের পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাকে কবরের জন্য দিবে কিনা তবে আবদুল্লাহ আয়েসার কাছে গিয়ে বলিও যে উমার চাচ্ছে এই কথা বলিও না যে আমিরুল মোমিনিন চাচ্ছে বোখারি মুসলিম মানে জায়গাটা এ কথা বলে না যে আমিরুল মোমিনী চাচ্ছে দেখবেন এখন আমাদের যারা দায়িত্বশীল বড় বড় দায়িত্বে আছে তাদের নামে সাবেক যেটাই হোক এমপি হোক প্রিন্সিপাল হোক ভাইস চ্যান্সেলার হোক মানে কর্মগুলি অহংকার বহন করে সেগুলি আমাদের পরিহার করা একান্ত জরুরি আল্লাহ আমাদের উল্লেখ করি যেই তিনজন ব্যক্তিকে যাহার নামে হলো বড় আজব বিষয় প্রচুর পরিমাণ আমাদের দিনের জন্য ইসলামের জন্য কিছু করতে পারলে সেটা যেই হোক আলেম হোক আর সাধারণ মানুষ হোক তো তারা মনে করেন জেহাদের মাধ্যমে হোক মাদ্রাসা মসজিদের করার মাধ্যমে হোক এগুলা জাহির করার একটা প্রবণতা কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ আছে কেমন জানি মনে হচ্ছে আমার যে হাদিসে এই তিনজন ব্যক্তিকে বিশেষভাবে যদি আমরা বন্ধ করে ফেলি ঈশা আল্লাহ আমরা না জাতের রাস্তা সুন্দর কথা বলছিলেন আমলকে নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়ে আল্লাহের কাছে পৌঁছাতে হলে রিয়া করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি আমি রিয়া ঢুকছে সেটা কিন্তু রিয়ার প্রবণতা আসছে আমল কিন্তু তখন কবুল হয়ে গেছে পরে ঢুকলে এটা গ্রহণযোগ্য না কারণ দেখানোর কিছু নাই আরেকটা জিনিস আছে এমন আমল আছে যে আমল পুরোটাই একটা আমল যেমন একটা সালাত আগ শেষ পর্যন্ত এখানে এখানে করে গেছে এটা। আবার যেমন সৎকার করছে কিছুক্ষণ দিয়েছে আল্লাহর জন্য এটা গ্রহণযোগ্য একটা জিনিস দিয়েছে কিন্তু আসলে তার কর্মটা নির্ভর করে তার গতির উপরে এখন দিয়ে যদি মানুষের সামনে দিন রাত বলে বেড়াই যে আমি অমুক মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তার অবশ্যই ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে একটি হাদিসের একটা সতর্ক বাণী এটা আমাদের জন্য যে আমরা যেন আমাদের ইমানে আমলে আমাদের সার্বিক কর্মক্ষেত্রে আমরা কখনো রিয়া বা লৌকিকতা প্রদর্শনের জন্য মেতে না উঠি বরং আমরা এর পরিবর্তে এখলা সাল্লাহ আল্লাহ আল্লাহ ফাকের একাগ্রতা আল্লাহ সন্তুষ্টিটাকেই যেন আমরা মূল উপজীব্য করে গড়ে তুলতে পারি সে মর্মে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকত She... Hmm. फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारिमुस तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড 30083 SWIFT BIC Code IBOBZB22 IBAN ZB52 LOID 3096 3401 024192 Telephone a transfer a Juna -no call 24208 2424321 Taqa paathiyye aamadari e-mail admin at -ad ratepctv.tv Our <laughs> aqnaar daith to palun koray kuraishkar